মৃত মা বাবা নামে বা নামে অমরা হজ অমরা হজ দেখছেন কে বলছে ছোট হজ কেউ এই হজ করে দেওয়া আর বাংলাদেশ বছর সাত গেছে হজ করেছেন বলছো হুজুর উমরা হজ করেছি আর কে বলছে হুজুর ছোট হজ করেছি বড় হজ থাক এখন না ওমরার নাম হজ না অমরান নাম অমরা শুধু তো উমরা হজ জায়েজ আছে কি না মৃত ব্যক্তির পক্ষ থেকে বাবা হোক মা হোক আত্মীয় হোক স্ত্রী হোক মৃত যদি দৈহিক ভাবে বলছি আর্থিক নয় দৈহিক ভাবে নিজে এসে ওমরা সম্পাদন করতে পারবে না অথবা হজ সম্পাদন করতে পারবে না বেঁচে আছে অথবা মৃত এই দুই শ্রেণীর লোকের বদল চলবে ওমরা এবং হজ ওমরা হোক অথবা হজ হোক চলবে আর যারা জীবিত সুস্থ দৈহিক ভাবে সুস্থ দৈহিক ভাবে নিজে এসে সম্পাদন করতে পারে কিন্তু অর্থ নেই পয়সা নেই যেমন আপনার স্ত্রী পয়সা আপনি তো চলে এসছেন কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে আসা সম্ভব নয় এখন আপনার স্ত্রী নতুন স্ত্রী বিয়ে করে এসছেন মাত্র আর এখন উমরা করতে যাবেন প্রথম ওমরা নিজের স্ত্রী ভালোবাসার প্রদর্শনী তো এই যায় না এটি এর কোনো প্রমাণে সুস্থ ব্যক্তি যারা নিজে দৈহিক ভাবে সক্ষম উমরা করতে অতবহজ করতে তার বদল চলে না সুস্থ ব্যক্তি রোজা চলে যে আপনার স্ত্রী বলে যে দেখো আমার রোজা রাখতে খুব কষ্ট হয় তোমার মা খুব খাটায় আমাকে সারাদিন কাজ করতে হয় তো রোজা রাখতে খুব কষ্ট হয় তো আমার বদল রোজাটি তুমি করে নিও সৌদি আরবে বড় বাবু হয়ে বসে আছো আট ঘন্টা ডিউটি কর আর তো কাজ কাম নেই তো সওয়াল মাসে তুমি আমার কাজাটি করে নিও চলবে আহ চলবে না তাহলে ওমরা কি করে চলবে যে আমার রোজা চলবে না বদল সুস্থ ব্যক্তির পক্ষ থেকে ওমরা চলবে না তবে কোন ব্যক্তি যেটা মরে যায় রোজা ছিল আর তারপর রোজা রাখতে পারেনি মারা গেছে রোজা থেকে গেছে তাহলে সামান্য হলে আত্মীয় স্বজন রোজা রাখবে বদল রোজা আছে কিন্তু মরে যাওয়া ব্যক্তির